আহসা রদিল্লাহত আল্লাহতে বর্ণিত যে নাবী সাল্লাল্লাহ আলিয়া সাল্লামকে জাদু করা হয়েছিল ফলে তিনি ধারণা করতেন যে তিনি একাজ করেছেন অথচ তিনি তা করেননি